এই আপনি আমি যখন পরিশ্রম করবো আমরা ইমানের বিষয় হোক আর এটা আমলের বিষয় হোক এটা কোরআন থেকে আর কোরআন সব থেকে বলা তারা বুঝছো হাবায় কেরাম আপনি সব জায়গায় দেখি দেখব আমরা তো সব মিলাদ ফলেন কোন এলাকাত বইয়া ফলেন কোন জায়গা উবাইয়া ফোড়েন ফোড়েন কিনা না তো দুনিয়ায় আইলাম দেখলাম কোনো জায়গা বইয়াও নাই উবাও নেই নাই কিন্তু আমরা মায়ের না বুঝিয়া ফোর না না বুঝা ফরতার অজুড়ে ফসছেন অমুকের করছেন দলিল অমুক হুজুর অমুক হুজুর হুজুর বুঝছেন নানি দলিল দলিল কি কোরআনার দিছ দলিল না হুজুরের দলিল হুজুরের দলিল আমরা সমাজের বাপদাদার দলিল কিনা মা তোমার বাপদাদার তোমার মালদাদা করছে না আমার মালদাদা তো মূর্তি পূজা করছেন আল্লাহ করতাম জ্ঞানী মানুষ নেই হিন্দু ধর্ম জ্ঞানী মানুষ নাই ফণ্ডিত নাই বৌদ্ধের মাঝে ফন্ডিত নাইহদির মাঝে ফন্ডিত নাই দলিল দিয়া আল্লাহ সত্য আল্লাহর সব কথা মাহমুদামে কোন কথা কৈছেন না যা কোশন আল্লাহ তাইছেন দিনের যা কোসছেন আল্লাহ সোবাল নবিয়া যা কোসছেন যে কোনো মাসালা হোক কাকিদার বিষয়ে হোক এটা সাইড বস্তু হইতেই আল্লাহ সুবাল্লাহ আমরা বুঝার্থান এটা জ্ঞানীদের কাছ থেকে জানতাম আল্লা সুবহন আমি কোরআন করতাম পারি না হাদিস ফোরতাম পারি না অনেক জিনিস আমরা জানি না দুনিয়ার ব্যাপারে যখন জানিনা মাস্টার পাশ করিয়া আইসা ইয়া বাড়িতে খেতো লাগছে খেত খেতলা কোন দান দিয়ে জিকার করা লাগে তুমি যদি জানো না তাহলে যারা জানে তার জিকার করো জিকির করোলেমে জিকার করো আহ লিমা জিকার করলো যে অন্তা গোয়ালামাজার গিলা একজন জিকার করল যে গোলাবাজার গোয়ালাবাজার রাস্তা দেখা যায় বন্ধে দরিয়া ওঠিয়া বাজারে সে তাড়াতাড়ি যাইব না ফোটে তাড়াতাড়ি জানো না জানো এই ব্যাপারে যদি আমরা সচেতন হইতাম পারি যে দুনিয়ার ব্যাপারে জায়গা লইতে গেলে কাগজ চেক করি আমরা সম্পদ দুনিয়া লইতে গেলে এইগুলো চেক করি সোনা লইতে গেলে যদি এই এলাকার সব বড় আলেম জৈন সুনার দোকান করি দেখো চাইবা এগুলো ঠিক আছে কিনা না ইসলামের যখন আইব তখন আপনি আমি যদি এইভাবে চেক করিয়া আমল করতাম পারি তাহলে ইনশাআল্লাহ এই যে সমস্যা গুলা অনেক সমস্যার সমাধান ওই জীব আমরা করিয়া কিরানা নেই এখন তার ফসল হইবে তারার ব্যাপারে ফয়সলাটা কি তাহবে এখন সিএনজি দিকে চলের কিনা না সিএনজি আমার দাদা দেখলা। শুনছেন না এখন খোক আই যে আমার দাদার সময় বা আপনার দাদার সময় সিএনজি আসিল কিনা না আমার কথা বুঝলামি আমরা এই আজ তাকিয়া আগে সিএনজি আসিলনি কী দেখাটিলে গ্যাস আসিল না গ্যাস ইক আসিল না গ্যাস আসিল আমরাও হাজার ফাইছি আমরা ফাইছি না আমরা ফাইভ জি করিয়া কিন্তু গ্যাস ইকুই আসিল না গ্যাস নয় আবার হয়েছে আমরা ফাইভ সি না ব্যবহার করছি না টোলা ইস্টেম অনেক জিনিস আসে আমাকে আগে থেকে আসিল কিন্তু আমরা ফাইভ সি না এখন ফাইভ সি মানছি